بسم الله الرحمن الرحيم واتخذ قوم موسى من بعده من حريهم عجلا جسدا له خوار ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين شروع بيو سرودا أبسطا তাফসির জালালাইন থেকে সূরা আরাফ আয়াত 148 থেকে 175 পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম والذین كذبوا بآياتنا ولقاء الآخرة البعث وغيره حبطت بطلت أعمالهم ما عملوه في الدنيا من خيرن كصلات رحم বিশেষ এই মোনাজাতের জন্য যখন চলে গেলেন এরপর তার সম্প্রদায় পানিয়ে নিল ইত্তাহাদা এর একটা তফসিল হল সনা পানিয়ে নিল মিনহলি ইহিম নিজেদের অলঙ্কারি দিয়ে এই জেলান যা ছিল মূলত অবয়ব একটি দেহ যারা একটি গোবৎস বানালো একটি দেহ লাহু খুয়ার যার ছিল হাম্বা রব রব হাম্বা রব মানে হাম্বার আওয়াজ আর যা থেকে হাম্বা আওয়াজ বের হতো রব রবের একটা অর্থ না যেটা হবে দেখে দেখতে সহজিম নিজেদের অলঙ্কারি কোন এক অনুষ্ঠানের কারণে তারা কাছ থেকে কিছু অলংকার আদি ধার নিয়েছিল عجلن ساغه لهم منه السامريو جسدن بدلن بدلن جسدن بدلن هويسي عجلن تيكي لحمن و دمن هذا اكتا تفسير متابقه خانه اللي قرأه لو جه جه غبط شتا والد البقر شهتا جسد جه اكتا باره گوشتو روكتو والا جسد هذا اكتا تفسير مشروع تفسيرو لو جه نا এটা شد اكتا اي آئي خده مرتي اتو একটা তাপসিরভি থেকে মারবি ওনার দিকে করা হয় যে সেই গরুর বাচ্চা সেটা একবারে গোস্ত রক্ত সহ হয়ে গেছে যখন ভিতরে ওই যেটা সামনে আসতেছে বালিগুলো যখন দেওয়া হয়েছে সেই হিসাবে জাসাদানের তাপসির পরে মোসানবী করতেছে লাহমান ওয়া দামান মশুর কথা হলো যে না লাখমান দামান হয়নি এটা ওই স্বর্ণ বা রূপার তৈরি একটা বাসুরই আছে বা ওটার থেকে আওয়াজ বের হতো শুধু যারতো হাম্বার আওয়াজ বের হত যা থেকে আওয়াজ যেত ইনকালাবা কাদা যে এটা হলিদি বানানো কিন্তু সেটা রক্ত মাংসওয়ালা বাসুর হয়ে গেছে ইনকালাবা কাদা আলিক হুলি দ্বারা তৈরি বাছুর সেটা এমন হয়ে গেল বি সে মাটির আসর ছিলাম ইত্তাহাটাকে মোসানাফে mutadi la maf'alain dhortechen shei hishebe bolte chen maf'ule sani ta mahjub seta hole ilahan ar onno ra eta tafsir karn ittakhadhu ma'na sana alam yaraw annahu la yukallimuhum wala yahdihim sabila fakaifa ittakhadhu ilahan ittakhaduhu ilahan wa kanu zalimina bi তাহলে হলো তা মানে তাদের কারণে রাগান্বিত হয়ে যখন তিনি ফিরে এলেন আসিফা চিন্তিত অবস্থায় কত নিকৃষ্ট করেছ আমার পর তোমরা কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ তো খেলাফাতুন এটা হলো বিসা এর ফাহ যেটা মায়ের মেজদাক দেখালেন আর এর এই সেটা বিদ্যম সেটা হবে তোমাদের এই যে এবং তিনি মানে ওদের এই নাফর দেখে ওনার ভিতরে রাগ এসে গেছে তো তিনি তার হাতের ফলকগুলো রাখলেন পাতা পাতাক এটা এটা কোন রেবাইতে আসেনি বরং এই গালেব এটাই যে এই এই কথাটা সহি না যে রাখার ফলে ভেঙে গেছে রাখার ফলে ভেঙে গেছে দেখো এই কাজটা কে করতেছে বলো কাজটা কে করতেছে যে নবী এটা কোনো আমাদের মতো সাধারণ মানুষ না যে তিনি রাখ করে এত মগলুব হয়ে যাবেন এরপরে কি রাখতেছেন এটা ওনার খবরও থাকবে না এটা তো একটা সাধারণ মানুষের থেকেও এটা কল্পনা করা যায় না যে উনি মাথায় আনুক বা যেভাবেই আনুক এটা এত জোরে রাখছে এটা ভেঙে গেছে এটা একটা এমন হলো না যে একজনে কোরআন আনতেছে মাথায় করে এরপরে একজনের রাগ হয়েছে রাগ হয়ে কোরআন রাখছে কোরআন শিব একবারে টাকা হয়ে গেছে এটা যে যখন ঠান্ডা হয়েছে এরপরে তিনি সুন্দর আখাদাল আলোহা এই কথাটা আবার একটা মনে আছে হয় না সবচেয়ে বড় দুর্দনীটা হলো যে ব্যাপার এটা তো তাওরা আমরা যেরকম যেমন মহাজা ওনার কাছে এমনই হবে তুইটা বেড়ে এত এমন ভাবে ফেল যেটা ভেঙে যাবে এটা হয় কিভাবে তো যাক উনি রাখছেন এটা রাখার পরে এবার রাগ যেহেতু হয়ে গেছে তেমনি তো সবার উপরে রাগ আছে কিন্তু জিম্মাদার তো বানাই গেছিলেন বড় ভাইকে তিনি এই জিনিসটা কেন দেখলেন না বা যখন এই অবস্থা গুলো দেখছে আর দাঁড়িতে নাড়া দিছে এইভাবে তো চুল তো ওই যে পিছনে গেছে যে দশটা জিনিস এটা মিনাল ফিত্রা ওই যে ইব্রাহিম ইফতালাহ ইব্রাহিম দশটা জিনিসটার মধ্যে একটা আছে না ফারুকুর রাসি চুল মাঝখানে ইয়া স্মৃতি করা স্বাভাবিক ভাবে সব নবীদের মধ্যে অন্য জায়গায় যেটা আসছে মা মানা আকা ই ধরো দল আল্লাহ যখন আপনি দেখলেন যে ওরা ঘুমরা হয়ে গেছে তো আপনি আমার কাছে কেন আইসা নাই এরপরে কি মা আফা আসাই আমি তো তুমি তো আমাকে এক হিসেবে ধমক দিচ্ছ যে আপনার জন্য করণীয় ছিল যে ওরা যখন গোমরা হয়ে গেছে তাড়াতাড়ি আমার কাছে চলে যাওয়া আর এবার হারুন আলাইসাম বলতেছে যে আমার তো আশঙ্কা হয়েছে যে আমি যদি তাদেরকে ছেড়ে তোমার কাছে চলে যেতাম তুমি উল্টা বলতে যে ফার্তা বাইন ইসরা আলম তোর কোপাউলি এই যে এখান থেকে তাফসির মধ্যে আছে এখান থেকে বোঝা যায় দেখ এখানে মুসাআ ধমক দিয়েছেন একটা জিনিস চিন্তা করে আর ওদিকে হারুন আল ইসলাম বলতেছে যে ভাই আমি তো এই জন্য যাইনি যে আমি গেলে তুমি উল্টা হয়তো কি বলো পরে আবার মুসা আসাম ওনার এই ইয়েটা মেনেও নিছেন জনের জায়গা মতো হারুন আলাইসাম এক ইস্তেহাতামের তো পরে আবার নিজের নিজের জন্য দোয়া করতেছে ভাইয়ার জন্য দোয়া করতেছে আমি ভুল করে যাচ্ছি এটা থেকে ওইসির মধ্যে আসে যে দুজন মুস্তাহের ইস্তেহাত সম্পূর্ণ খেলাপ হতে পারে দোকায় জায়গার মতো ঠিক আছে দাড়ি বড় ছিল এটা নিশ্চিত কারণ ধরছে ধরা তো ছোট্ট হইলে কেমনে ধরবো একটু বড় থাকতে হবে অন্তত নাকি আহম্বিক আখাদা বিরাট সিয়াফি আই বিশআরিহি বিইয়ামিনিহি ওয়া লিহিয়াতাহ লিহিয়াতহু বিশিমালি মানে চুল ধরছে ডান হাতে আর দাড়ি ধরছে বাম হাতে ইয়াজুররুহু ইলাইহি ওই থোরা নিজের দিকে টান দিছে যেটা দেখাইলাম আপনাকে এই দিকে টান উম্মি ইয়া উম্মি একরা বিকাসরা মিম আর একরাত ইয়া আরাদা উম্মি যাকারাহা না যিকরুহা আত্বফু লিকলবি এটাকে তিনি উল্লেখ করছেন যে ওনার দিনটাকে নরম করার জন্য আরে আমি এবং তারা আমাকে হত্যা করে ফেলার উপক্রম করেছিল কাদু কারু নানি ফালা তুস্মিত তুমি আমার মাধ্যমে শত্রুদেরকে আনন্দিত না। ফালা তুস্মিত দেখো দুই নবীকে প্রথম মুসা আলহ ইসলাম নিজের বড় ভাইয়ের উপরে করছে আল্লাহর কাছে সুপারিশ করে নুবদ দিয়ে দিছে এর বড় নিয়ামত আর কি হবে তো এই জায়গাটা আমাদের পড়ানোর সময় মুক্তি শাহুজুর মুক্তি আবু সাহিদের কাছে আমরা দ্বিতীয় অংশটা পড়ছিলাম শেষ পনের ওপারে তো হুজরে বলছিলেন যে এটা আল্লাহ তাহালার এটা সৃষ্টিগতভাবেই নেজাম যে বাবা মায়ের প্রথম সন্তান যারা হয় প্রথম সন্তান এরা সরল হয় কিন্তু খুব একটা চতুর হয় না কিন্তু পরবর্তী সন্তানগুলো ওরা খুব চতুর হয় এবং খুব কর্মট হয় এটা আল্লাহ তাল সৃষ্টিগত একটা নেজাম বাকি ব্যতিক্রম হয় বা সাধারণত এমনই হয় যে মা বাবার প্রথম সন্তান ছেলে হোক বা মেয়ে হোক সরল সরল সাদা সিদা হয় কিন্তু ওরা খুব কর্মঠ হয় না খুব চতুর হয় না চারদিকের এলএম রাখে এমন সাধনতা হয় না তো এটা বলে এটা বলে হুজরে বলেন যে হুজুর হুজুরে বলেন যে তোরা দেখবি যে দিনই লাইনেও যত বড় বড় আছে বা দুনিয়া লাইনেও যত বড় বড় আছে সবাইকে দেখবি যে ওরা হয় বাবার দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই ধরনের সন্তান একবার বাবার প্রথম সন্তান দুনিয়া বিলাইনে অনেক বড় কিছু হয়ে গেছে বড় বিজ্ঞানী হয়ে গেছে অথবা দিনই লাইনে অনেক বড় হয়ে গেছে তো হুজরে বলছিলেন যে তোরা দেখবি বাকি এটা সংখ্যাটা একদম কম হবে বাকি বাবার পরবর্তী সন্তানগুলোর বেলা বেশি হয় বড় একজন কমান্ডার বড় একজন রাষ্ট্র নায়ক দেখা যাবে যে পরের মানুষগুলি হয় বাবার দ্বিতীয় তৃতীয় সন্তানগুলো ছিল যে বড় ভাইকে আল্লাহ তালা অনুভূত প্রথমে দেন নাই বড় ভাই ছোট ভাইকে দিয়েছেন না দাপটটা ছোট ভাইটাই বেশি কমের মধ্যে ছোট ভাইয়ের দাপটাই বেশি আর বড় ভাই আছেন তো ওই যে বলছে যে মুসাআল ইসলাম ওই যে পিছনে গেছে যে মুসাআল ইসলামকে আমি এমন এক সুলতান দিছি এমন এক দাপট দিছি যখন বলছে তারা নিজের হত্যা কর এরপর আর কারো হিম্মত হয় এর ব্যতিক্রম ব্যতিক্রম আছে যে ব্যতিক্রমের ব্যতিক্রম এরকম তো ব্যতিক্রম আছে আম একটা ইয়া বললেন আরকি এরপরে এটা থেকে একটা জিনিস যেটা ইয়া হয় যে মানে কাফেররা মুসলমানদের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্রগুলো ঘটতেছে তার মধ্যে ওই যে ওদের জন্ম নিয়ন্ত্রণ একটি হলে যথেষ্ট কথা আছে না কি যেন এগুলো হল ওই মুসলমানদেরকে মেধা শূন্য করা এটা তাদের বিরাট একটা পলিসি যে স্বাভাবিকভাবে মা বাবার প্রথম সন্তান দ্বিতীয় সন্তানগুলো ততটা মেধাবী হয় না ততটা চতুর হয় না কর্মট হয় না এখন যদি মুসলমানদের আরাম ভাবে এই জিনিসটা বোঝায় ফেলানো যায় যে যেন আপনাদের একটা সন্তানে বেশি না হয় বা দুটা বেশি যাতে না হয় তার এই প্রথম সন্তান ওর দ্বারা তত বেশি একটা কাজের হবে তার দ্বারা কখনো নেতৃত্বের কাজটা অন্তত হবে না এটাও ভালো করে বুঝে এই জন্য যদি এই ধরনের আবার আর ভরে যায় কাজ হলে পরের সন্তান ওদের ওখানে বৈধ সন্তান না কিন্তু অবৈধ সন্তান এগুলো ওদের মধ্যেও যারা নেতাগিরি করতেছে দেখা যাবে যে অবৈধ সন্তান কিন্তু ওই মা বাবার ওই দুই নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর অবৈধ সন্তান এটা কুদরতির একটা নিজাম এটা শুধু যে ওই যে মানে বিতর্কত সালাহত বেশি হয় পরবর্তী সন্তানের মধ্যে এটা না অনেক সময় যে জাহিরি সুরতও পরবর্তী সন্তানের মধ্যে প্রথম দিকে সন্তানের চেয়ে বেশি হয় এটাই হলো গালেপ বাকি এটা খেলা এটাও হয় কথাটা বুঝো নাই মানে জাহিরি জাহিরি সুরত এটাও দেখা যায় মা বাবার পরবর্তী সন্তানের মধ্যে তুলনামূলকটা বেশি হয় আর সব দিক যদি এক পথের তাহলে সেটা বিন্দু জিনিস মানে সবগুলো যদি ভালো হয় সুন্দর হয় তাহলে দেখা যাবে যে পরেরগুলোটা বেশি সুন্দর আর ব্যতিক্রম হয় না এমনও না এটা একটা সাদার নিজাম আছে আল্লাহাম আল্লাহাম হ্যাঁ একটু পড়ো যদি তুমি আমাকে এখন লাঞ্ছিত করা তাহলে শত্রুরা দেখে হাসবে না দুই ভাই লাগছে এইবার এবার হাসবে না এটা বলা হয়েছে মানে ওরা ওদের উপরে তুমি এরকম মহা খাজা করো না মহা খাজার দিক দিয়ে তাদের সাথে আমার এগো করোনা এটা দেখো কি বলতেছে তার লোক জালেমের সঙ্গে যারা জালেন তাদের এখন তুমি তাদের মতো আমারও আবার শাস্তি দিয়ে ফেলো এটা বললো এই যে ভুল হয়ে গেলে সাথে কি এটা বোঝানো হচ্ছে ভুলটা যদি ব্যক্তিগত হয় তাহলে তো নিজে মাফেরাত করবে আরো একজনের সাথে ভাই যানিক ওরা একটু খুশি করার জন্য এবং এবং ভাই যানের কারণে আবার খুশি না হয়ছে আরেক ভাইয়ের জন্য দফা আনলি সামাত এই জিনিসগুলো কল্পনা আইনা চিন্তা করো যে দুইজন ভাই এই দুজনের কাইফ তেমন হবে এরপরে দুইজনে প্রথমে একটু রেশারেশি হয়েছে পরে আবার দুইজনে মিলে গেছে এবার এবার এলাকার লোকদের তাদের উপর আসবে আমার তাদের রবের পক্ষ থেকে আজাব সায়ানা فضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَكَذَلِكَ كَمَا ذَكَرَ زَيْلُهُمُ النّذْرِ عَلَى الظّالِمِينَ خَطَرٌ وَالْمَدِينَةُ عَمِلَتِ السَّيِّئَاتِ ثُمَّ تَابُوا وَرَجَعُوا عَنْ ذَلِكَ فَآمَنُوا بِاللَّهِ إِنَّ رَبَّكَ قَانِعٌ أَيَّ التَّوْبَةِ وَهُوَ যখন মুসাআল ইসলামের রাগ থেমে গেল আখাদি আলকা যেগুলো যেসব কথা লেখা ছিল তাতে যেসব কথা লেখা ছিল সেই লেখাগুলোর মধ্যে ছিল হুদম মিনত ও রাহমা ফি নুসতিহা নুসতিহা মানে কি তাতে যা লেখা ছিল সেই লেখা গুলোর মধ্যে ছিল হিদায়ত এবং আগে দিয়ে লামটা বাড়ানো হয়েছে এটা বলতে চাই আলাল উল যেটা করছেন সুরাবাকারাতে যেটা গেছে সেটাই যে হজরত মুসা আলী ইসলাম যখন রাগ ঠান্ডা বা সবাইকে জানাইছে যে এই আল্লাহ তালা তোমাদেরকে কিতাব দিচ্ছেন তোমরা যেটা চেয়েছিলে আমার কাছে তো যখন কিতাব হুকুম আহাম দেখলো খুব কথাটা রায় করে বলতেছে আচ্ছা মোসা তুমি এক কাজ করো তাদের সত্তর জনকে বাছাই করে ওরা আমার কাছে নিয়ে আসো আমি তাদেরকে সরাসরি বলে দেব। এই তখন এই সত্তর জনকে বাছাই করছে এটা হলো আয়তের আসল তাপসিটে যেটা পিছনে গেছে না এরপরে সেখানে যাওয়ার পর যখন আল্লাহ এরপরে তারা বলতেছে যে আমরা দেখবো ততক্ষণ করবো স একা আসছে স্ব একা আসার সাথে সাথে আবার শুরু হয়েছে স্বার কথা বলছে এখানে আসতে হলো ভূকম্পনের কথাটা সবটি গেছে এটা এখানে বলতেছে মোসানবের তাপসিরটা সেটা একটু ভিন্ন আঙ্গিক হয়ে গেছে একটা জি যে যারা এই পূজা করেনি তাদের তিনি নির্বাচন করেছেন বিল ইার সঙ্গে ওই সময়ের জন্য যে সময়টাতে তাদেরকে আমি নিয়ে আসার নির্দেশ হজরতামকে দিয়েছিলাম যে সময়টাতে তাদের আসার নির্দেশ আমি হজরত মুসা আলি ইসলামকে দিয়েছিলাম তো তারা আসবে কি জন্য এটা যে তারা তাদের সঙ্গী যারা এপাদতে ইজিপ্ট করে ফেলছে তাদের থেকে ওজোর খাই করার জন্য যখন ভূকম্পন তাদেরকে পাকড়াও করলো ভূকম্পন পাকড়াও করছে তো এই যে রাজের তফসির মোতাবেক এখানে কথাটা কি যে তারা যখন বললো যে এবার আমরা আল্লাহকে দেখতে চাই তখন উপর থেকে সহায়কা আসছে সহায়কা আসছে জমিনও কে উঠছে দু একসাথে হয়েছে এখানে ভূকম্পনে কথা বলছে সবটি শেষ হয়ে গেছে পরে এবার এখন তো এদেরকে শেষ করলেন কিন্তু আমার কম তো ভাববে যে আমি এখানে যেহেতু মুসান এটার ভিন্ন তাফসিল করলেন যারা গোবৎসের পূজা করে নাই তাদেরকে নিয়ে আসছে তত এখন তারা তো কোনো অন্যায় করে তাদের উপরে আসবে তারা মরে যাবে বলেন যে এই যে যারা পূজা করে নাই তারপরে তাদেরকে রাজফাই কেন ধরলো রাজফাই জন্য ধরছে এদেরকে রাজফায় ধরছে কেন যেহেতু তারা তাদের কৌমের থেকে আলাদা হয় নাই যখন তারা পূজায় লিপ্ত হয়েছে ঠিক আছে এখানে যে বলা হয়েছে যারা রুইয় চেয়েছিল আল্লাহকে দেখতে চেয়েছিল তাদের গায়ের মানে এরা ভিন্ন আর ওরা হলো ভিন্ন সাবেহ তো যারা আল্লাহকে দেখতে চেয়েছিল যাদের কথাটা বাকারাতে এসেছে তাদেরকে ধরেছিল এরা তো সেই সাবে না সেটা ভিন্ন সাবেেরিন এই কথাটা বুঝতে পারছো কিনা তার বিখটা দিয়ে ফেললেন জি এবার আপনি চাইলে তো তাদেরকে আগেই শেষ করতে পারতেন এলাকায় যারা আছে ভূমিকম্প আগে ধরা দরকার ছিল না ওদেরকে তো কিছুই ধরে নেই এটা কেমন একটা বেখাপা লাগে না কে বুঝছো কথাটা মানে যদি ওই এখানে যেটা মোসেন ব্যাখ্যা দিলেন যে এবং আপনি আমাকে চাইলে হালাক করে দিতেন এটা বলতেছে استغفر الله العظيم ايباد هي الفتنه ذات وابط يا بها من تشاء اضلله وتهدي من تشاء هدايته <تصفيق> আমার রহমত দুনিয়াতে কিছুকে ব্যষ্টন করে রাখবে কিন্তু فَسَأَكْتُبُهَا فِي الْآخِرَةِ لِلَّذِينَ يَتَّقُونَ كِنْتُ আমি রহমতটাকে আখিরাতে লিখে দেব শুধু মুত্তাকীদের জন্য الَّذِينَ يَتَّقُونَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَالَّذِينَ هُمْ بِآيَاتِنَا يُؤْمِنُونَ جَ الَّذِينَ يَتَّبِعُونَ رَسُولًا نَّبِيًّا أُمِّيًّا مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ যারা এই উম্মি নবীর অনুসরণ করেছে बर कथा ता निजेद लिखित पेदीदू नाह मक्तुबन जार सम्पर्ा निजे लेखा देखते पायेदी नजिदुना जे नबीर सम्पर्केा निजे लेखा देखते पाये फिर तौरा इंगजी तवरा एवं इंगजीले কঠিন বিধানা বলি যেগুলো তাদের উপর আরোপ করা হয়েছিল তৈরি বলবে এবার তারা কি বলবে কোরানো নূরের তৈরি এই আজকে মুখস্থ করে কখনো দরকার করে দিতে পারে قول صلى الله, الله عليه وسلم يا ايها اني رسول الله اليكم جميعا الذي <تصفيق> اتاه رسول الله الله اصفات لا اله الا هو يحيي ويميت وامنوا بالله ورسوله هذا دين قوم يثن بالله وكلمات القران واتبعوه لعلكم ترشدون قوم قوم موسى امه الجماعه يدعون الناس في এবং তারা বিচার কার্যে ইনসাফের সাথে বিচার করেন বারো ভাগে বিভক্ত করে দিয়েছি আসবাতান আতানু মিনু আই কাবাঈলা ১২টা গোত্রে ওমামান মান এটাও আবার বদলি ১২টা গোত্রে আমি তাদেরকে বিভক্ত করে দিয়েছি হজরত ইয়াকবা আলী ইসলামের বারো সন্তান ইউসুফ আলী হয়েছিলাম আর তার এগারো ভাই তো এই বারো জন বারো জন থেকে বারো কবিলা লম্বা হয়ে ছুড়ে তাদের উপর আল্লাহ কিছু নিয়ামত এটা উল্লেখ করতেছেন নাকি وقال لنا عليه من وانا نتي في نشرن واكثر ما عليه من منن والثروات ومكرا جميل توقين سبحانه ان في الري ومن الورثه وقلنا لهم سروا من فينا ما ورثناكم وما ولا كان وخص رجل وقولتي اسكنوا هذه القريه اسكنوا هذه القريه ده سوره بقره متجي هذه القريه ويوتي هنا اسكنوا শব্দটি تعبير برسه بيتال অথবা আরিহা ওখানে এটা গেছে ওখানে আল্লাহ মানে طاعات اتيكم تفهمها به اتكوم هبه الذي فقال فقال هبطت في شارع ودخلوا يم بينونا اناث الذين فاوصنا يزحفون باب فتح يفتوتك يا على استاهم فاوصنا عليهم جزاء عذابا من السماء بما كانوا يفعلون আপনি তাদেরকে সেই জনপদ সম্পর্কে জিজ্ঞেস করেন আল্লাহ যা লোহিত সাগরের তীরবর্তী ছিল যেই জনপদটা রোহিত সাগরের তীরে ছিলেন তাদেরকে আপনি জিজ্ঞেস করেন এবার একটা ঘটনার দিকে ইশারা করতেছেন যখন তারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন সামাক আল ইসামাত जैसे शनिवार दिन तरह भेसे तरह मास आसत पानी भेसे भेसे তারা শনিবারের আইয়াম অন্যান্য দিনগুলো যেগুলোকে তারা শনিবারের মতো সম্মান দেখাত না সেই দিনগুলোতে আসা দোনটা জি তো তারা প্রথম প্রথম তো হিলা করে করে মাছ ধরত কিন্তু পরবর্তীতে একটা সময় যখন দেখতো কিছুই তো হয় না এরপরে তারা একবার খোলাখুলি মাছ ধরতে শুরু করছে আল্লাহ দীর্ঘ একটা সময় তাদের কি অবস্থায় থাকতে দিস দীর্ঘ একটা সময় এজন্য জন্য আল্লাহ তার এই যে আদতটা যে কেউ যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করে কিন্তু কিচ্ছুই হয় না আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছে কিন্তু আল্লাহ তারা পক্ষ থেকে নেয় যা আস আসতেছে সেখানে এটা না মনে করা চাই যে আল্লাহ তার হুকুম প্রথমে স্পষ্ট করে বলে দেন বলে দেওয়ার পরে এরপরে কেউ যদি হুকুম গুলো লঙ্ঘন করে সাথে সাথে আল্লাহ ধরেন না সাথে সাথে ধরেন না অতএব এ কথা বলার কোনো অবকাশ নাই যে আমরা যদি অন্যায় করে থাকি যেমন ওরাত বলেছিল অন্যায় ধরে না অন্যায় করার সেখানে অন্যায় করতেছি করা হবে আল্লাহ আমি অন্যায় করতেছি কি করতেছি না এটা এটা দিয়ে নির্ণয় করা হবে না যে আমার উপরে তো কোন শাস্তি তো না এই কথাটা বুঝতেছো দীর্ঘ একটা সময় পর ঘটনা এটা হইতেছে হ্যাঁ তিন ভাগে ভাগ হয়ে গেছে আর এক ভাগ এরা শিকারও করে না আবার তারা দাওয়াতের মেহনত করে না এমনি চুপচাপ এবারে যে তিনটা ফেরকা হয়ে গেল না ইজ হ্যাঁ বলো যারা দাওয়াতের কাজ করতেছে ওদেরকে বলতেছে এমন লোকদেরকে আপনারা কেনা পুরা জুমলা মিলে যেন তর্কে নাহির ব্যাপারে আমাদের পক্ষ থেকে অবহেলা হয়েছে এই নিঃপ আমাদের দিকে না হয় আল্লাহ যেন এতে করে হয়তো তারা এই অন্যায় কাজ থেকে বিরত থাকবে এই যে পিছনে বলা হয়েছিল এটা অনেকবার বলা হয়েছিল নাহিয়ানের মনকার দাওয়াত এবং আমর বেল মারুফ এটা পূর্বের উন্মতের উপরে জিম্মাদারি হিসেবে ছিল জিম্মাদারি হিসেবে ছিল জি পরিণত হকানু হা মানে মানে কি বললো যারা চুপচাপ ছিল তাদের ব্যাপারে কি হয়েছে এটা আমি বলতে পারতেছিলাম যে তাদেরকে ধ্বংস করা হয়নি কারণ তারা তো অন্যায় কাজটা করতে আব্বাস আন্নাহ ইম আবি আব্দুল্লাহ তিনি করেছেন ইবনা আব্বাসের থেকে যে হজরত ইবনা আব্বাস প্রথমে তো বলছিলেন করছেন তার পরে কি হয়েছে আমি জানি না কিন্তু সেটাই রাজা ইলাই মানে ইক্রেমা হজর একমা তিনি তাড়ি ওনার কথার দিকে তিনি রুজু করছেন এবং সেটাকে তিনি খুব পছন্দ করছেন হ্যাঁ এটাই ঠিক কারণ কুরাণ শিব রায় বোঝা যায় যে ওনারা অন্তত না পছন্দ করছে যখন তোমার ঘোষণা করে দিলেন যে আমি তাদের উপর আধিপত্য দান করব কেয়ামত পর্যন্ত মান এমন লোকদেরকে এমন লোকদেরকে তাদের উপর আমি আধিপত্য দান করবো এই যে আল্লাহ পক্ষ থেকে ঘোষণা একদম কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত ইহুদিদেরকে শাস্তি দেওয়ার জন্য কিছু মানুষ থাকবেই এবারে মোসান দেখাইতেছে যেটা হয়েছে কি <immmusy> বলছে <fam?' tals> <immmusy> যে তাদের মধ্যে যারা যুদ্ধ করতে পারে এদের সব দিকে শেষ করছে এগুলোর উপরে আরোপ করে দিছে এই অবস্থায় চলতেছিল পাকা ইয়ুহ ইলাল আদায় করতো মাজুসিদের কাছে আরো অনেক ঘটনা হয়েছে একবারে ভক্ত নসল দিয়ে শেষ হয়ে যায়নি বরংা আলী ইসলামের আগমনের পর এক খ্রিস্টান বাদশাহ খ্রিস্টান বাচ্চাকে এক কাহিনী বলছে যে খতনা করে এমন এক জাতি আপনার এমন এক জাতির হাতে আপনার দেশ দেশের পতন হবে পরে ওই যে যে বাদশাহ সে বলল এই আমার এলাকা খোঁজ নাও কারাগারা খতনা করে তো খুব ভালো করে খোঁজ নিয়েছে খোঁজ নেওয়ার পরে পাওয়া গেলো যে ইহুদিরা খতনা করে যে নিয়ে আসে ধরে একবারে একসাথে বউ হাজার হাজার ইহুদি শেষ করে ফেলছে শেষ করার পরে কিছুদিন পরে খবর হয়েছে আসলে এরা না ওই মুসলমানরা হ্যাঁ আর কি সাহেব হবে তো ও হাজার হাজার ইহুদি শেষ করছে তার এরপরে সে কিছু ইহুদি রেখে দিছিল সব সে তাইছিল আসলে সব দিন শেষ করে ফেলতে কিন্তু পরে সব শেষ করে নাই তো ওর যে উক্তিটা ওর তো ছবিও আছে বেশি দিন আগের তো না সেদিকে বিশ্বযুদ্ধের ঘটনা ওর উক্তিটা এখন আছে ও বলছিল যে আমি কিছু ইহুদি এই জন্য পরবর্তীতে মানুষ ইহুদি কেমন এটা বুঝতে পারে তখন তারা বুঝতে পারবে যে আমি ইহুদি কেন হত্যা করছিলাম কিছু ইহুদি না রাখলে তো বুঝতেই পারবে না যে ইহুদি রাখলে কেমন জাতির আছে কিছু ইহুদি রাখলাম যাতে করে এদের অবস্থা দেখে পরবর্তী ওলারা বুঝতে পারে যে আমি কি জন্য ইহুদি জমে সৃষ্টি করছি কিন্তু পরে এই যে এই জিনিসটাকে খ্রিস্টান এই যে ইহুদিদের একটা জীব খ্রিস্টানদের উপরে এটারে তারা ইহুদিদেরকে বোঝা কৌশলে এই জিদ টা মুসলমানদের উপরে ঢুকাই দিচ্ছে এরপরে যা হওয়া শুরু হলো তো ওই এরপরে ওরা ফিলিস্তিনে ফিলিস্তিনে অবস্থা আসা শুরু করছে প্রথম বিশ্বযুদ্ধের পরে উনিশ ইংরেজি থেকে শুরু হয়েছে তাদের এরপরে একবার এই পর্যন্ত শুরু হয়েছে এবার না পঞ্চাশে গিয়ে তাদের এলান হয়েছে কি এলান হয়েছে অনেক ইহুদি ইস্তাহানের ইসরানে ইরানের ইস্তাহানে অনেক ইহুদি আছে অনেক ওখানে ওই দজ্জালের অনুসারী হবে সত্যির হাজার ইহুদি এটা আবার হাদি শরফে আসছে মিনুদি আসফাহান এইভাবে হাতিফে আসছে আসফহানের সত্তর হাজার ইহুদিজালের অনুসারী হবে একবার ইসরাহের সাথে সাথে এলাকাতে এরকম ভাগ জনগণ হলো ইহুদি এটা ওই তাবলিগের সাথে ইরানের এক তাবলিকের সাথে বলছিলাম পরে ওনাকে জিজ্ঞেস করলাম আপনারা এটা জানেন যে ওই এলাকার থেকে যে দজ্জাল হবে তা এটা আমরা জানি ওখানে আমাদের এটা জানাশোনাই আছে পরে কালো পতাকার কথা জিজ্ঞেস করলাম তো এটাও আমরা জানি এবং ওনার বাড়িতে পড়ছে হলে একবার এই আফগান সীমান্তের একদম কাছে আমরা তো ওই ইয়ারা যখন তালেবানদের যখন ক্ষমতা ছিল তো আমরা গিয়ে গিয়ে দেখতাম যে ওই গিয়ে গিয়ে দেখতাম ওখানে কি সুন্দর পরিবেশ কোনো একটা মেয়ে লোক নাই বেপর্দা নামাজের সময় সবাই মসজিদে ছিল যে উনি বাসে এমনি মানুষ স্বাভাবিকভাবে বলতেছে এখন তো আমরা পারি না কারণ বর্ডার খুব শক্ত হয়ে গেছে এখানে আমরা চাইলেও যেতে পারি আমির উদ্দিন খোর ওনার নামটা গত বছর না তার আগের বছর দেখা আগে থেকে চলতেছে সামনে ইনশাল্লাহ হবে আল্লাহ করেন যে এই মানের ভিতরে আমরা যাইয়া চলো এগুলো ওরা সব জানে ইহুদিরা ইহুদিরা ইহুদির মধ্যে যারা পন্ডিত ওরা সব জানে সব জানে ওরা তো আমাদের এই সমস্ত না পরে সব জানে এই জন্য ওদের প্রস্তুতি আছে ওই হাদিসের মধ্যে আসছে যে এই যখন মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে এরপর ওরা যখন পালাবে একটা সময় তা পালালে কোনো গাছ কোনো পাথর তাদের কাশ্রয় যাবে না যে কোনো গাছকে যে কোনো পাথরের আড়ালে তারা ইহুদি লুকাবে তো ওই গাছ এবং পাথর থেকে আওয়াজ আসবে ইয়া আব্দাল্লাহ ওরা ইহুদ ইন পাক্তুল হোক গাছের থেকে আওয়াজ আসবে ইয়া ইয়া মুসলিম পাথর থেকে আওয়াজ আসবে তো এরপরে মুসলমান আর এরপরে কিন্তু ইল্লাল হাতিসের মধ্যে আসছে গরকাদ একটা গাছ আছে যে এই গাছটায় আওয়াজ দেবে না এই গাছটা ইহুদিয়া মানে ওই যে ওখানে অনেক বেশি পরিমানে তারা অনেক বেশি এই গার্কাতের আড়ালে গিয়ে খুঁজবে আল্লাহ করে চলো তো পাগল গুলোর এই এত দুটো ইয়া নাই তো বুঝেই দেখায়ুদিদের অবস্থা অবস্থাগুলো কি জানা জেনে জেনে জেনে জেনে করতেছে এতটুকু বুদ্ধি হলো সামরিক বাহিনী সবচেয়ে আহাম জায়গা মানে পালাতে হলে তাড়াতাড়ি পালাতে পারবে কি দিয়ে বিমান দিয়ে তো নাকি হয়তো দরজাল বের হয়ে হয়তো বিমান ঘাটিতে যাবে একটা কিছু হবে এমনি বলতেছি তো ওই জায়গার নাম হলো লুৎ ওখানে নাকি লেখা আছে যে আমাদের প্রভুর শীঘ্রই আসবে আমরা তার এজারি আছি এ নাকি লেখা আছে ওদের ভাষা আল্লাহ ভালো জানি তো আমরা নিজেরা দেখিনি তো কিছু না হতে পারে এই হাদিদগুলো তোমার মেষ আসবে তোমাদের কিতাবুল ফেতানে কি এই হাদিদগুলোর উপরে তো অনেক বাংলা বইটাইও বের হয়ে গেছে বাংলা উর্দু আরবি বই এগুলো পড়ে ফেলুন যত তাড়াতাড়ি পড়ে ততই ভালো হবে এখানে একটা জিনিস বলে এটা নিশ্চিত করে বলা যায় কারণ যখন তলোয়ার ছাড়া অন্য কাজ চলতে মানে এখন যেটা এখন ওই বন্দুকের যুগ তাই বলে কি ছুরির কাজ কি শেষ হয়ে গেছে ছুরির কাজ চলতেছে না তো হতে পারে যে মারোপ করার জন্য শেষ হয়ে যাবে নিশ্চিত করে বলা যাবে বুঝছো কিনা করি না এটা কি বললাম কারণ আধুনিক যন্ত্রপাতি যখন চলতেছে এখন তো ওই পুরান যোগের এই জিনিস দিয়ে ও দ্বারা তো চলতেছে চলতেছে না এরকম চলতেছে না চলতেছে হতে পারে যে হয়তো তখন ওনার পিছনে মিছে তোর দেবে আর ওনার সঙ্গী সাথীরা তো থাকবেই আল্লাহ দোয়া করতে থাকো দোয়া করলে দোয়া তো তার কোনো মানা নেই আল্লাহ তাল্লাহ যদি কবন করে তাহলে আস্তব আল্লাহ তালা পয়দা করবে তাই না যে আবু জাহেলকে হত্যা করছে যে দুজন সাহাবি ওনারা ওনাদের হাইসিয়তে কত বাইদ না দুইজন তরুণ দুইটা মদুনী মার আনসারি ওনারা ওই হত্যা করবে আখ থেকে ওনারা দোয়া করতেছিলেন আখ থেকে দোয়া করতেছিলেন যে আবু জাহেলকে পাইলে হয় আমরা শেষ করবো আল্লাহ আমরা শেষ করবো দোয়া করতেছিলাম আল্লাহ সামানো করে দিচ্ছে আবু জাহেলের মতো ব্যক্তিকে হত্যা করতেছে দুজন আনসারি সাহাবি আবার আবু জাহেলে এটা নিজের জন্য একটা অপমানও মনে করছে মানে সে যখন শেষ হয়ে যেতেছে ইডে মাসুদ কে হজুরে মধ্যে ছিল নাগলের রাখাল এটা বলে তারা পুরস্কার করছিল মুখ কি পরিমান ফেরাউন তো যখন ডুবে মরতেছে তখন ইমানের ফেরাউন তখন ইমানি তখনও সেই কথাটা বলছিল যে মহম্মদ কি বলো এতদিন পরে আছে মানে ওই কৃষকরা আমার হত্যা না করে যদি সম্ভ্রান্ত কোনো মানুষে হত্যা করতো তাহলে ভালো হয়েছে ওলাও গায়েও গায়ে কাঁচালানি রেওয়া একটু ইয়া হইতে পারে আকার মনে হলো কৃষক না কি আমি এখন রেওয়াতে পাইনি এই জন্য হুজুরে হাওয়ালাই বলতেছে আরকি যে ওনাকে বলছিল যে আবদুল্লাহ তুমি গলা যেমন আমরা কাটবাই একটু বড় ঘরে কাঠ এটা হুজুরের রেওয়াতে বলতেছি এটা আমি এখন কোন জায়গায় রেওয়াতে পাই বড় ঘরে যেন কানে ধরে হই খুব খুশি হয়েছে খুব খুশি হয়েছে কল্পনা করো তুই চলো তো যেটা যেটা আমার গলা উদ্দেশ্য যে ওই ছোট্ট দুইজন মানুষ ওনারা একটা জজ্বা আসছে যে এই লোকটা আমাদের মানুষের হাত দোয়া করলে কবুল করে ফেললে এরপরে বাকি সামান কি হবে না হবে সেটা আল্লাহ আল্লাহ চিন্তা করবে না তাই না এটা তোমার চিন্তা করা দরকার না চলো আল্লাহ তাল্লাহ আমাদের কথা যোগদান মানে হলো শাস্তি তাদের পর তাদের বিশিক্ত হলো কিছু অযোগ্য লোক তাদের পর তাদের স্থলা বিষিক্ত হলো কিছু অযোগ্য লোক ওয়ারিসুল কিতাবা যারা এই যে পড়া হলে এটা হলো মানে খারাপ আর সালোহীন ভালো সালাফদেরকে বলা হয় আর সালফুন হলো যারা খারাপ বুঝছো কি না সাকিনার দসমের এটা সাকিনার ফাতা হুম ইয়াখুদুনা আরদা হাদাল আদনা এ তুচ্চু সামগ্রী তারা গ্রহণ করত ওই যারা খালফুন এরা ইয়াখুদুনা আরদা হাদাল আদনা আই ফাতামা হাদাল শাইই আদনি আই আদunia ওই হাদাল আদনা দ্বারা উদ্দেশ্য দুনিয়া ফাতামা হাদা ফাতামা হাদাল শাইই আদনি তারা বলতো কিন্তু এই যে তারা বলতো যে আল্লাহ মাফ করে দেবে কিন্তু তাদের অবস্থাটা কি যে যদি তাদের কাছে আসতো আরাদুম আদু এরূপ সামগ্রী আবার আসতো তারা অন্যায় করার পর এরপরে তারা বলতো আল্লাহ করে এখন ধরলো তো এটাও যে সামনে অন্যায় কাছ থেকে বিরত থাকে এটা তবার অংশ না কিন্তু তারা বলতো যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে মানে তারা তবা করছে এটা প্রকাশ করতো কিন্তু তবার যে একটা জুজে সামনে অন্যায় কাছ থেকে বিরুত থাকা এই কাজটা তারা করতে না বরং সামনে আবার সেটা আবার নিয়ে নিত হালুন। এই যে মানে এটা হলো হাল মানে তারা লাই কথাটা বলতো কিন্তু তাদের অবস্থাটা ছিল এটা হম দেখুন আশা তো রাখত কিন্তু সাথে কোন ফেরাতের ওয়াদা আছে যদি এসরার না করে কিন্তু তারা সাইব বলতেছে এটা তো ঠিকই আছে হইতেই পারে যদি পরের কাছ থেকে বিরত থাকবে কিন্তু কিতাবের মধ্যে তাদের কাছ থেকে অঙ্গীকার নেয়া হয়েছে মানা কি তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে এবং এবং কিতাবের মধ্যে যা আছে আবার তারা নিজেরা পড়ছেও লিমা কাজাবু এর এরপরও তারা আল্লাহর ব্যাপারে কেন মিথ্যা বলে বিনিস পাতিল এই বুঝতেছ হম বলো তাদের মধ্যে যারা কিতাব মজবুত ভাবে আঁকড়ে ধরে এটা একটু বিবরণ দিতেছে আল্লাহ যেন সেটি একটি যেন একটা সামিয়ানা সামিয়ানা এবং তারা নিশ্চিত হয়ে গিয়েছিলেন ভারী হওয়ার কারণে যখন আল্লাহ তাদের উপর পাহাড় তুললেন দিনের মধ্যে ঢুকানোর ব্যাপারে কারোর উপরে কোন একরা নেই ঢুকানোর ব্যাপারে কোনো একটু ঢুকার পরে এরপরে একরা আছে মানে যেটা সুরত একরা হবে যদিও সেটাকে এই শরীয়তের পরিভাষে একটা বলা হবে না এই জন্যই তো মুসলমান হওয়ার পর মূর্ত হয়ে গেলে তার আর কোন শাস্তি নেই এটা এটা বলতেছে সব মানুষের কাছ থেকেই আমি আমি যে রব এই কথার অঙ্গীকারটা নিয়েছি আগেরটা তো হলো শুধু বনি ইসরা কাছ থেকে বিশেষ একটা থেকে আমি আমার রব হওয়ার অঙ্গীকার নিয়েছি ইদ আহাদা রব্বুকা এটা জুহরিহিম এটা আদম থেকে বদল তাহলে এবার একটা হলো আসলে এইভাবে যে ইদ আহাদা রব্বুকা মিন জুহুরি বনী আদম আর আহাজার মা না হলে এখানে বের করলেন তাদের যে প্রত্যেক জুরিয়ত তার তার যারা আবা তাদের পিঠ থেকে বের করছে আবার তাদেরকে তাদের পিঠ থেকে তাদেরকে তাদের পিঠ থেকে এইভাবে আল্লাহ যেভাবে তারা দুনিয়াতে জন্মগ্রহণ করবে সেভাবে আল্লাহ বের করছে উপত্যকা ওই জমা করে এরপরে আল্লাহ দালায় তাদের সামনে পেশ করেছেন এবং তাদের উপর তাদের মাঝে আল্লাহ তালা আকল সবার করে দিচ্ছেন মানে আমাদেরকে যে আকলটা দিয়েছেন সেই আকলটা আল্লাহ তালা ওই ছোট্ট আকৃতিটার মধ্যে দেওয়ার পর ও আলা আল্লাহ এবং তাদেরকে নিজেদের বিরুদ্ধে সাক্ষী বানিয়েছেন নিজেদের বিরুদ্ধে সাক্ষী বানিয়েছেন ক আলা এটা বলতেছে আল্লাহ আলাস্তু রব্বিকম আমি কি তোমাদের রব নই কলু বালা তারা বলল যে কেন নয় কেন নয় বালা তো তোমাকে কেন নয় আনতা রব্বনা শাহিদ না বিদাল শাহিদ না বিদা আমরা এ কথা সাক্ষ্য দিচ্ছি আমরা এ কথা সাক্ষ্য দিচ্ছি যে হ্যাঁ আপনি আমাদের রব আপনি আমাদের রব এবার বলতেছে যে এই যে তাদেরকে এই সাক্ষী তাদেরকে বানালাম এই সাক্ষী বানালামটা কেন এটা হেকমত বলতেছে বলো এ যে তাদেরকে সাক্ষী বানালাম নিজেদের বিরুদ্ধেই তাদেরকে সাক্ষী বানালাম বা তাদের কাছ থেকে সাক্ষী গ্রহণ করা হলো এই সাক্ষী গ্রহণ করা বা তাদের নিজেদেরকেই সাক্ষী বানানো এটা কেন হয়েছে আর একটু পরে আবার আসতেছে আরেকটা এই দুই জায়গা দুগায় দুই কেরা তো কুফার যেন কাফেররা বলতে না পারে কি আমাদের পূর্বপুরুষ আমাদের আগ থেকে সিঁড়িকে লিপ্ত ছিল কুন্না দুরহিম আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর একটা হিন্দুর ঘরে যে সন্তান জন্মগ্রহণ করে সে তো স্বাভাবিক এটাই মনে করতে পারে আমার বাবা ওরা দাদারা করতেছে অতএব এটা হক ধর্মই হবে কিন্তু না এটা তার জন্য ওজন হবে না তাই না ওজোর তোমার আকল দিছে তুমি এটা বুঝো না তো যে তারা বলবে যে মধ্যে ছিল কর্ম কিভাবে কারণ আমাদের আবা তারাই তো সিরকের ভিত্তি স্থাপন করেছে আজ থেকে সিরক চলে আসতেছে তো আমরা যদিও সিরিক করছি কিন্তু সিরিকের ভিত্তিটা তো আমাদের আবা আসদ করছে অতএব ওদের কাজের কারণে আপনি আমাদেরকে ধ্বংস করবেন এই কথাটা যেন বলতে না পারে এবার দেখো করার কোনো সুযোগ তাদের থাকবে না ব্যাপারে তাদের নিজেদের উপর সাক্ষী রাখা এখন প্রশ্ন তখন আমরা নিজেরাই সাক্ষী দিয়েছিলাম কিন্তু মনে তো নাইনি মনে না থাকলে এটার আমাদের বিরুদ্ধে কিভাবে হবে। তো নবীদের মাধ্যমে তো তাদেরকে সেই সাহায্যের কথা মনে করিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ নবীদের মাধ্যমে মনে করাই দেওয়া এটা এমনি যেমন তার নিজের মনে আসলে তো নিজের মনে আসলে যেমন সে আর কথা বলতে পারতো না আমার তো মনে আসে এটা বলতেছে এটা যেন একটা সোয়ালের জাজেজার জবানে এই আহাদের কথাটা মনে করিয়ে দেয়া এটা মনের মধ্যে অটোমেটিক মনে হয়ে যাওয়ার কায় মকাম মনের মধ্যে স্মরণ হয়ে যাওয়ারটা হলে যেমন এই আম্বিয়া মাধ্যমে স্মরণ করায় দেওয়া তেমনই স্মরণ করায় দেওয়াটার কাইফু কি হয়েছে এই স্মরণ করে দেওয়ার কাইফিয়তটা কি হয়েছে এই উম্মিল করা এক এক জনপদের মেইন জায়গাতে আমি একজন রসুল পাঠাই দিছি রসুল যে আসছে বা এই কথাটা সব মানুষকে জানাই দিছি বা সবার উপরে হুজোর তাম হয়ে গেছে এটা না নাকি কথাটা বুঝো নাই তাহলে দেখো আল্লাহ তালাই একজন রসুলের বা এতটুকু বেরসৎ এটাই কাফি মনে করতেছেন যে রসুল একটা দুনিয়াতে পাঠাই দিছি এবং উনি যে দুনিয়াতে আসছেন এই কথাটা সবার জানা হয়ে গেছে জানা যখন হয়ে গেছে বা সবার এটা হুজোর তাম হয়ে গেছে এরপরে এরা যদি ওই তাদের সেই আগের আহাস্তর উপরে না থাকে এটার জন্য একটু দোষ দিতে পারবে না আর আমিও তাদেরকে আচ্ছা এখানে হয় না। যে এই বান্দাদের কাছে নিজে গেলে একটা কথা যায়ও নাই কিন্তু না যেই আল্লাহ তালা তাদের উপর হুজ তাম করে ফেলতেছে অর্থাৎ যেখানে রব্বুল্লা আলমিন বান্দাদের প্রতি এতটা দরব সেখানে এতটুকুর উপরে কাফি মনে করতেছেন সেখানে তোমার দরব কি তার চেয়ে বেশি হয়ে গেল বুঝোন কথা না তার মানে এতটুকু তারা হুজর তাম হয়ে গেছে বাকিটা সে ইমান আনে না এটার জন্য সে নিজে দোষী আল্লাহ তালা যা ইন্তজাম সেটা আল্লাহ তালা করে ফেলছে জি বলো আগে তো বলা হলো যে এই প্রথমে বলছিলেন যে ইহুদি ইহুদিদের কাছ থেকে আল্লাহ তালা বিশেষ একটা ওয়াদা নিয়েছেন ওটা তারা লঙ্ঘন করছে আ মানুষদের কাছ থেকে আল্লাহ আহদে আলাস্তু এটা কিন্তু অধিকাংশ মানুষ সেটা থেকে ফিরে গেছে এবার একদম একটা লোকের কথা বলতেছে এই লোকটাকে আমি দিছি কিন্তু সে একদম সম্পূর্ণ হয়ে গেছে জি চলোয়া মুহাম্মদ আলিহিম আলাল আলিয় আপনি তাদেরকে পরে শোনান না বা আল্লাহ ওই ব্যক্তির সংবাদ হ্যাঁ বলো যাকে আমি আমার নিদর্শন দিয়েছিলাম তা আয়াত দিয়েছি যাকে আমি আমার আয়াত দিয়েছিলাম আয়াত দিয়ে আয়াতের তর্জমাই করো যাকে আমি আয়াত দিয়েছিলাম আয়াত দিয়েছিলাম মানে আমার আয়াতের এলেম দিয়েছিলাম ফানসালাখা মিনহা কিন্তু সে আমার সেই আয়াতগুলো থেকে বের হয়ে গেল সম্পূর্ণ রূপে বের হয়ে গেল খারা যা বের হয়ে গেল বিকুফ্রিহি কামা তুজুল হাইয়াতা ওই ইনসালাখা ইনসালাখা মূলত বলা হয় কোনো জন্তু থেকে চামড়া ছিলে ফেলা তাহলে সাপ যেমন তার চামড়া থেকে বের হয়ে যায় মানে সাপ নাকি মাঝে মধ্যে চামড়া বদল করে তাহলে সাপ যেমন চামড়া থেকে বের হয়ে যায় এই লোকটাকে আমি দিনের এলেম দিয়েছিলাম কিন্তু এই লোকটা দিনের এলেমটাকে জায়গাতে রেখে সে যেন বের হয়ে গেছে এই ফান ফানসালাখা মিনহা শব্দের মানাটা বলল আর কি ফানসালাখা মিনহা এলেমটাকে যেন তসবি দিয়েছে একটা পোশাকের সাথে আর এই পোশাকটাকে জায়গা মতো রেখে সে আসতে নিজের থেকে যেন বের হয়ে গেছে এটা তসবিটা এটা বোঝা যায় ফানসালাখা মিনহা সে ওই আমার আয়াত থেকে বের হয়ে গেছে যেমন সাপে তার নিজের চামড়া থেকে বের হয়ে যান ওলামা আর কেউ কেউ বলেন যে বানি ইসরা এই বালা আমি বাউরা সে থাকতে হলো ফিলিস্তিনে যখন ফিলিস্তিনটা জব্বার ইন্দের কবজায় ছিল ফিলিস্তিনটা ছিল জব্বার ইন্দের কবজায় তো এই বালা আমিন বাউুরা তিনি নিজে মোমেন ছিল এবং মুস্তা জাহাবুদ্দা বাবা ছিল তিনি ওই তাদের ওখানে অবস্থানটা করত এই দিক দিয়ে হজরত মুসা আলি ইসলাম যখন এই বাণী স্টাইলকে নিয়ে লোহিত সাগর পার হয়ে ওপার গেছেন ওপার যাওয়ার পরে এবার আল্লাহর পক্ষতে নির্দেশ আসছে যে তোমরা সেখানে যুদ্ধ করো এই খবরটা শুধু তারা শুনছে ওই জাব্বারিনরা শোনার পরেই ওই লোকটাকে বলছে যে হজরত আপনি একটু মুস্তা হাসিন মোকাবেলা একটু বদুয়া করেন এটা আচ্ছা ওইটা এই মারফুল করান দেখি তোমাদের একটু শোনাই দেবো তাফসিলটা এবার একটা ধরে নাম কাছে আবেদন করা হয়েছিল তিনি যেন হজরত মুসা এবং মুসা আল ইসলামে যারা সঙ্গী তাদের বিরুদ্ধে বদোয়া করেন হিসাই এবং ওনার কাছে কিছু হাদিও পাঠানো হয়েছে তখন তিনি বদয়া করছেন নিজের ইচ্ছার বাইরে ওই যারা কৌমে যারিন তাদের মোকাবেলা বদ শুরু হয়ে গেছে এটা কি তিনি আলেহি বলছেন আরকি এটা শ্রী রাস্তা মারান দেখে আমি তোমাদেরকে শোনাই দেবো এরপর কি হয়েছে ওয়ান এরপরে শয়তান তাকে পাইছে তার মানে ইচ্ছে করে আগে আল্লাহর আয়াতের মুখালাফাত করছে এরপরে শয়তান এটা ভালো করে ধরছে বুঝছে কিনা ফানসালাকা মিনহা আগে সে আল্লাহর আয়াত থেকে বের হয়েছে এবার আল্লাহ বিহা আমি যদি চাইতাম তাহলে তাকে উচ্চ মর্যাদা দিতে পারতাম